উপলক্ষ্যে বিশেষ লেখা সৃষ্টিকর্তা তিনি উদ্ভাবনকারী তিনি আকৃতি জানি আল্লাহ তার উত্তম সুন্দর গণবাচক নাম সমূহ এব আলোচনার দিয়ে পর্ব আজকে আমরা শুরু করছি আল্লাহ তিনি সৃষ্টিকর্তা তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন কোন কিছু ছাড়া কোন নমুনা ছাড়া কোনো পূর্ব দৃষ্টান্ত ছাড়া তিনি উদ্ভাবনকারী তিনি সৃষ্টিকারী তিনি আকৃতি দানকারী কোন বিষয়কে কিভাবে সৃষ্টি করতে হবে এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান এবং ক্ষমতা আলসু মাহাতালা রয়েছে তিনি এই সৃষ্টি জগতের সবকিছুকে সৃষ্টি করেছেন আলোসুবাহাতা ছাড়া দ্বিতীয় কোনো খালিক বা সৃষ্টিকর্তা নেই মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না মানুষের যেটা সৃষ্টি করার ক্ষমতা সেটা শুধুমাত্র রূপান্তর করা আল্লাহ সৃষ্টিকে গ্রহণ করে মানুষ শুধুমাত্র এক আকৃতি থেকে আরেক আকৃতিতে কম বেশি করতে পারে কিংবা রূপান্তর ঘটাতে পারে প্রকৃত অর্থে এগুলো কোনো কিছুই সৃষ্টি করা নয় কাজেই একমাত্র সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আল্লাহ সুবাহআ যিনি আল খালিক আল খালাক আল বারি আল মুসৌর ইসলামের বিপরীতে বিভিন্ন ভ্রান্ত ধর্ম এবং মতবাদে আল্লাহ সুবাহর এই গুণগত বৈশিষ্ট্যকে বিকৃত করা হয়েছে যেমন হিন্দু ধর্মে আমরা দেখি তারা বিশ্বাস করে থাকে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে স্রষ্টার বিভিন্ন অংশ থেকে কাউকে মাথা থেকে কাউকে বাহু থেকে পা কিংবা পায়ের পাতা থেকে এভাবে তাদের মধ্যে বিভিন্ন রকমের জাত এবং শ্রেণীবিভেদ ইত্যাদি সৃষ্টি হয়েছে এবং ধর্মে তারা আল্লা সুবাহ আল্লাহকে তার সৃষ্টির সঙ্গে সাদৃশ্য স্থাপন করেছে তাম সিল করেছে তা স্পিক করেছে অথচ আল্লা সুবহানত আল্লাহ কোনো কিছুতে তার সৃষ্টির অনুরূপ নন অন্যান্য পৌরাণিক ধর্মগ্রন্থ নির্ভর ধর্ম যেমন সৃষ্টিকর্তা একজন এবং খারাপ বিষয়গুলো অশুভ বিষয়গুলো তার সৃষ্টিকর্তা আরেকজন এভাবে দুইজন সৃষ্টিকর্তায় তারা বিশ্বাস করত এবং ইহুদি খ্রিস্টানদের ধর্মেও আমরা দেখতে পাই তারা বিভিন্নভাবে আলখাওয়ালিক আল্লাহ বৈশিষ্ট্যকে বিকৃত করেছে ভালো কিংবা মন্দ উভয় বিষয়ে পৃথক কোন সৃষ্টিকর্তা নেই বরং সবকিছু আলোচনালে তার সৃষ্টির জন্য কল্যাণকর হিসেবে এরপর বানলা কিভাবে সেই বিষয়গুলোকে গ্রহণ করে কিংবা সেগুলোর প্রতি সে কেমন আচরণ করে তার ভিত্তিতে কোনো বিষয় তার জন্য হয়ে থাকে উপকারী কিংবা কোন বিষয় হয়ে থাকে তার জন্য ক্ষতিকর কাজেই সমস্ত সৃষ্টি একমাত্র আলোচনাতালাই করেছেন তিনি আমাদেরকে সৃষ্টির সূচনা সেই সময় সম্পর্কে জানিয়েছেন রসুল তিনি বলেছেন আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম এরপর তিনি কলমকে লেখার জন্য আদেশ প্রদান করলেন কলম লিখতে শুরু করল এবং অনন্তকাল পর্যন্ত কিয়ামত পর্যন্ত মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত যা কিছু ঘটবে কলম সবকিছু লিপিবদ্ধ করলো। তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি ব্যতীত কোনো কিছুই ছিল না অকান আরো শুভ আলাল মা এবং আল্লাহ সুহামত আল্লাহ আর ছিল পানির উপরে এরপর আল্লাহ সুহামতাল্লাহ কলম যখন সৃষ্টি করলেন তখন কলমকে আদেশ প্রদান করলেন সবকিছু লিপিবদ্ধ করার জন্য কলম সবকিছু লিপিবদ্ধ করল তিনি গোরনে বলেছেন হুয়াল আউ আলু আল্লাহ আখিরু তিনি অনাদি তিনি অনন্ত আল্লাহ সুহাম তাল্লাহ সবসময়ই ছিলেন সবসময় আছেন এবং সবসময়ই থাকবেন তিনি অনাদি অনন্ত হুয়াল আউ আলু আখিরু আল্লা সহ বর্ণনা করেছেন সেগুলোকে সেগুলোকে সেভাবেই গ্রহণ করতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা কিংবা কৈফিয়ত বা ধরন সম্পর্কে জানতে চাওয়া ইত্যাদি বিষয়ের পেছনে পড়ে যাওয়া এগুলো হচ্ছে বিদাত বা ভষ্টতা। এগুলো হচ্ছে বিভ্রান্তির দরজা যা কি সালা মাধ্যমে প্রকাশ করেছেন আমরা সেগুলোর উপর বিশ্বাস রাখি কিন্তু সেগুলোর আমরা ব্যস্ত হই না। কাজেই আল্লাহ তার কুর্সি এবং তার সম্পর্কে করেছেন সেভাবেই বিশ্বাস করি কিন্তু তার ধরন আমাদের কাছে অজ্ঞাত এবং এ বিষয়ে প্রশ্ন করা বিদাত বা পথভ্রষ্টতা রসুল্লাহ সাল্লাম তিনি হাদিসে বলেছেন আল্লাহ সুহাম তাল্লাহ যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন তখন যা কিছু কিতাবে লিপিবদ্ধ করা সম্পর্কে তিনি লিখেছেন যা সংরক্ষিত করে দিয়েছেন ইন্না রাহমাতি তগলিব গদাবি নিশ্চয়ই আমার রহমত বিজয়ী হয়েছে আমার গদব বা অসন্তুষ্টির উপরে আল্লাহমত তিনি রহমান তিনি রাহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু তিনি আরো লিপিবদ্ধ করে দিয়েছেন তার নিজের বৈশিষ্ট্য সম্পর্কে তার রহমত বিজয়ী হয়েছে তার ক্রোধ বা অসন্তুষ্টির উপরে মুসনারে আহমদে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম যখন তিনি নিদ্রা গ্রহণ করতেন সেই সময় তিনি যে দোয়া করতেন সেই দোয়ার মধ্যে এই কথাগুলো ছিল সেখানে ছিল রসুল্লাহাম তিনি বলতেন আল্লাহ উন ও আন্তাল আিরু ফালাইন হে আল্লাহ আপনি অনাদি আপনি অনন্ত আপনি আদি আপনার পূর্বে কিছুই ছিল না আপনি অনন্ত আপনার পর আপনার পরে কিছুই থাকবে না। কাজে তিনি মাহাতির সময় এটাও একটি সৃষ্টি সৃষ্টি তিনি সময়কে করেছেন। এই বিশ্বজগতের সূচনা এবং সৃষ্টি সম্পর্কে অন্যত্র আল্লাহতালা কোরআনের আয়তে ইঙ্গিত প্রদান করে বলেছেন যে যারা আলসু ভাতাকে অস্বীকার করে সেই কাফেররা তারা কি ভেবে দেখে না যে এক সময় এই আসমান এবং পৃথিবী এই ভূমন্ডল এবং নভমন্ডল সবকিছু একত্রিত অবস্থায় ছিল এরপর আলো সভা বলছেন যে আমি সেগুলোকে পৃথক করে দিয়েছি এবং যা কিছু প্রাণবন্ত যার মধ্যে জীবন রয়েছে সেই প্রতিটি জীবকে আমি সৃষ্টি করেছি পানি থেকে এর পরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না তারা বিশ্বাস করবে না আল্লাহ ছয় দিনে এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন অথচ এখানেও আমরা দেখি অন্যান্য বিকৃত ধর্মগুলো আল্লাহ সুবাহর এই গুণগত বৈশিষ্ট্যকে বিকৃত করেছে পরিবর্তন করেছে এবং ফলাফলে তারা বিভ্রান্ত হয়েছে কাতাদা রাহিমা তিনি বর্ণনা করে বলেছেন অভিশপ্ত ইহুদিরা তারা বলে থাকে আল্লাহ ছয় দিনে আসমান সৃষ্টি করেছেন এবং এরপর সপ্তম দিন বা তিনি বিশ্রাম গ্রহণ করেছেন এ কারণে সেই ইহুদিরা সেই দিনকে ছুটির দিন বা সাপ্তাহিক বিশ্রামের দিবস হিসেবে অবসর গ্রহণ করে থাকে কিন্তু এই রকম ধারণা সম্পূর্ণ বাতিল এবং বিভ্রান্ত আল্লাহ তার জন্য বিশ্রাম গ্রহণের কোন প্রয়োজন হয় না তার সৃষ্টির সঙ্গে তার কোন সামঞ্জস্য নেই তিনি এ ধরনের সীমাবদ্ধতা থেকে উর্ধে তার বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন এবং ভূমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি প্রতি কাজে ব্যস্ত রয়েছেন আল্লাহাম তাল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি সম্পর্কে তিনি বলেছেন আমি নভমন্ডল ভূমণ্ডল এবং এর মাঝে যা কিছু সবকিছু এবং এগুলো সৃষ্টিতে আমাকে কোন ধরনের ক্লান্তি বা তন্দ্রা স্পর্শ করেনি কাজেই আল্লাহর অস্তিত্ব এবং তার গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে বিশৃত্ত ধারণা রাখা ইমান এবং তাওহিদের উপর থাকার জন্য খুবই জরুরি এবং সেই ধারণাগুলো আল্লাহ সুহান করেছেন ওহির মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে কিন্তু মানুষের চিরন্তন যে শত্রু শয়তান সে প্রতি মুহূর্তে মানুষকে বিভ্রান্ত করার জন্য তার দলবল এবং অনুসারীদেরকে নিয়ে ব্যস্ত এ কারণেই রসুল উল্লাহ সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এই বিষয়গুলো বিষয়গুলোর সীমারেখা আমাদের সামনে উপস্থাপন করেছেন রসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন আবুঘরাইরা রাজিউল্লান থেকে বর্ণিত যে রাসুল করিম সাল্লাহাম তিনি বললেন তোমাদের কারো কাছে শয়তান উপস্থিত হয় এবং সে বলতে থাকে যে এই বস্তু কে সৃষ্টি করেছেন ওই বস্তু কে সৃষ্টি করেছে বলেছেন যখন এই একটি পর্যায়ে এসে থেকবে তখন প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ সু কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চায় বিল্লাহ আহ বিয়াহি এবং যখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে থাকবে তিনি বলেছেন তখন সেই ব্যক্তি যেন আল্লাহ এবং সে বিরত হয়ে যায় সে যেন থেমে যায় আমরাও আল্লাহ সুবাহর কাছে আশ্রয় চাই আউজ বিজিম শতান মানুষের শত্রু এবং মানুষ ও মানুষের শত্রু হতে পারে তার তাফসিরে খুব করে এই বিষয়ের বাস্তবতা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে কেন আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় এর গুরুত্ব এবং উপকারিতা কি ধরনের তিনি লিখেছেন যে শয়তান মানুষের অদৃশ্য শত্রু নিশ্চিত শত্রু এবং একমাত্র আল্লাহ সুহামতাল্লা সাহায্য ছাড়া কেউ তারা অকল্যাণ থেকে গতি থেকে বাঁচতে পারে না মানুষের যে শত্রুতা একদিনের প্রতি শত্রুতা এর মাধ্যমেও সে কিছুতেই বসীভূত হয় না কাজেই একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুতার কাছে আশ্রয় যাওয়া আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের আক্রমণ থেকে বাঁচার কোন ক্ষমতা মানুষের কাছে নেই এরপর তিনি আরো বলেছেন যে মানুষের আক্রমণে যদি আরেকজন মানুষ নিহত হয় শত্রুর আক্রমণে কেউ নিহত হলে নিহত ব্যক্তি শহীদের মর্যাদা পাবে কিন্তু শয়তানের আক্রমণে যদি কোনো মানুষ হয় হয়। পরাজিত তাহলে শয়তানের কাছে বঞ্চিত হওয়া মানুষের হাতে শত্রুর হাতে যদি কোন মানুষ পরাজিত হয় তাহলে সে আল্লাহর কাছে পুরস্কার পায় যদি সে ইমানের উপর মৃত্যুবরণ করে অপরদিকে শয়তানের কাছে বিভ্রান্ত এবং পরাজিত হলে মানুষ হয় পথপ্রষ্ট এবং অভিশপ্ত কাজেই আল্লাহ তাদের কাছে আশ্রয় যাওয়া এর গুরুত্ব অত্যন্ত বেশি সুতরাং আরও একবার স্মরণ করিয়ে দেওয়া যে আলসুবাহ গুণগত নাম এবং বৈশিষ্ট্যগুলো যা আলসু মহামতাল বর্ণনা করেছেন সেগুলোকে সেভাবেই বুঝতে হবে যেভাবে আহসাল জামাত বুঝে থাকেন কোন গুণ এবং বৈশিষ্ট্যকে অস্বীকার করা যাবে না কিংবা কোন গুণ এবং বৈশিষ্ট্যকে আল্লাহলার সৃষ্টি জগতের কিছুর সঙ্গে মিলিয়েও ফেলা যাবে না এবং এই প্রসঙ্গে বিগত একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকের পর্বে আমরা আলোচনা করছি আল্লাহ সুহামতাল যে নাম নিয়ে তার বাংলা অর্থ হচ্ছে তিনি সৃষ্টিকর্তা এবং এই প্রসঙ্গে চার ধরনের নাম আল্লাহ কোরআনি সামনে পেশ করেছেন সেগুলো হচ্ছে আল খালিক আল খাল্লাক আল বারি আল মসির আল্লাহ যিনি আল খাল্লাক যিনি মহান সৃষ্টিকর্তা তার এই বিশ্ব জগৎ সৃষ্টি করার কি উদ্দেশ্য কেন তিনি সৃষ্টি করলেন এই প্রসঙ্গেও বিভিন্ন বাতিল ধর্মে নানা রকম বিভ্রান্ত ধারণা প্রদান করা হয়েছে কেউ বলে থাকে যে এই সৃষ্টি জগতের আসলে সৃষ্টির কোন উদ্দেশ্য নেই এগুলো হচ্ছে এক ধরনের খেলতামাশা অথচ এ ধরনের অনর্থকের বিভিন্ন আয়াত পেশ করেছেন যেমন আসমান এবং পৃথিবী নভমন্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে কোনো কিছুই আমি খেলতামাশা হিসেবে সৃষ্টি করিনি खेल मशारे स्पष्ट যে আসমান এবং জমিন এবং উভয়ের মাঝে যা কিছু কোন কিছুই আমি অযথা সৃষ্টি করিনি এটা হচ্ছে কাফেরদের ধারণা সুতরাং কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ কাজে আলোচকাতারা যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোকে সুনির্দিষ্ট উদ্দেশ্যে এবং পরিকল্পনা মাফিক তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করার আগে থেকেই খালিক তিনি সৃষ্টিকর্তা তিনি উদ্ভাবনকারী এবং তিনি আকৃতি দানকারী মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ইলা দেবদেবী কিংবা মূর্তি কিংবা অন্যান্য জীবিত বা জড় ইবাদত করে থাকে তাদেরকে রব তাদেরকে ইলাহ এবং সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসেবে হিসেবে সাব্যস্ত করে শির্ক এবং কুকুরে নিমন্ত্রিত হয় অথচ আল্লাহ সুখালা কত চমৎকার দৃষ্টান্ত কোরআনে পেশ করেছেন যেন মানুষ এগুলোকে দেখে এবং চিন্তা করে এবং হেদায়াত গ্রহণ করতে পারে আল্লাহ সুফতালা বলছেন হে লোকেরা তোমাদের জন্য একটি উপমা পরিবর্তে তারা তো কখনো একটি না কি যদি তারা সকলে একত্রিত হয়েও চেষ্টা করুক না কেন আবার যদি একটি মাছি এসে তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তবে তারা সেই মাছির কাছ থেকেও সেটাকে উদ্ধার করতে পারে না तबकि एम का आल्ला संगे अंशीदारास्त करलो शरिक सब्यस्त करलो जे कि करनी एक बस्तु सृष्टि करनी बर निजे सृष्ट ते सृष्टि अन्लासु महतोल्ला যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে তারা তো কিছুই সৃষ্টি করেনি বরং তার নিজেরাই সৃষ্ট আল্লাহ তিনি প্রত্যেকটি বস্তুর স্রষ্টা তিনি একক তিনি ওয়াহেদ তিনি আল কাহার তিনি পরাক্রমশালী কাদেরই যারা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বৈশিষ্ট্যকে নকল করে মূর্তি নির্মাণ করে ভাস্কর্য নির্মাণ করে প্রতিকৃতি নির্মাণ করে কিংবা বিভিন্ন আল্লাহ সামনে উপস্থিত থাকবে এবং যেই দিন সেই বিচারের দিনে আলসু তিনি থাকবেন সবচেয়ে রাগান্বিত অবস্থায় সেই দিন এই ধরনের ব্যক্তিদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি বিচার দিবসে বিচার শুরু হওয়ার আগেই আগুন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে এবং জাহান নামে নিক্ষেপ করবে সেই ছবি মূর্তি কিংবা ভাস্কর্য নির্মাণকারীদেরকে কঠিন প্রদান করা হবে তাদেরকে করে বলবেন যে আকৃতি তোমরা সৃষ্টি এখন সক্ষম হো তাহলে সেখানে প্রাণ সৃষ্টি করো কিন্তু সেই দিন এই বিষয়গুলো তাদের অপমান এবং অপদস্থ হওয়ার কারণ হবে যে মূর্তিগুলোর ইবাদত তারা করত সেগুলো সহকারে তাদেরকে তাদের অনুসারীদেরকে সহ সেগুলোকে নিক্ষেপ করা হবে জাহান নামের কঠিন শাস্তিতে গত পর্ব এবং আজকের পর্ব এই দুটি পর্ব আমরা আল্লাহ সুবাহার যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে তিনি আল খালিক তিনি আল খাল্লাক তিনি আল তিনি আল তিনি স্রষ্টা তিনি মহান সৃষ্টিকর্তা তিনি উদ্ভাবনকারী তিনি আকৃতি দানকারী আল্লাহ সৃষ্টির বরত্ব সম্পর্কে বেশ কিছু উদাহরণ প্রদানের চেষ্টা আমরা করেছি এবং কোরআনের বিভিন্ন আয়াতকে আমরা পেশ করেছি এই আসমান এবং জমিনের বিশালতা প্রতিটি আসমান পরবর্তী স্তরের আসমানের কাছে এত ক্ষুদ্র যে বিশাল একটি মরুভূমিতে একটি আংটির সমাতুল্য এভাবে সাত আসমান যা কিছু ধারণ করে সেটা কাছে সেই কুরসি আল্লাহ যে আল্লাহ যিনি এত সুমহান যিনি সমস্ত ধরনের অভাব মুক্ত প্রয়োজন মুক্ত আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা তারি যিনি আল্লাহ সুবাহ তাল্লা উপর ইমান রাখেন তাহিদের উপর থাকেন এবং সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে থাকেন সেই রকম ইমানদার ব্যক্তিদের মর্যাদা কত বেশি সেটা আমরা এই হাদিস থেকে বোঝার চেষ্টা করতে পারি মুসলিম শরীফে হাদিসে রাসুল্লাহ সাল্লাই তিনি জানিয়েছেন যখন সাহিব রাজি তিনি মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল যিনি আল্লাহ যিনি সমস্ত রকমের অভাব মুক্ত তিনি ইমানদার ব্যক্তিদেরকে এ ধরনের মর্যাদা প্রদান করে থাকেন সা আদিবনে মোয়াজের মৃত্যুতে আল্লাহ সোহান আরস কেঁপে উঠেছিল সুতরাং আমাদের আলোচনার শেষ অংশে আবারও যে স্মরণিকা আমরা উপস্থাপন করছি সেটা হচ্ছে যে আসুন আল্লাহ সুবাহর এই মহান বরকতময় সুমহান নাম এবং বৈশিষ্ট্যগুলোকে নিয়ে চিন্তা করি ভাবনা করি এবং এই নামগুলোকে সেভাবে ধারণ করি তার আনুগত্য করার মাধ্যমে এর অর্থ হচ্ছে নামগুলোকে জানা বুঝা এবং সেগুলোকে আমল করা যে গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ সুবাহ আল্লাহ বর্ণনা করেছেন সেই গুণ এবং বৈশিষ্ট্য অনুসারে একক ভাবে আল্লাহ সুবাহর আনুগত্য এবং ইবাদত করে যাওয়া আল্লাহালা তার এই গুণগত বৈশিষ্ট্য তিনি সৃষ্টি করে থাকেন সে প্রসঙ্গে তিনি বলেছেন জেনে রাখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ প্রদান করা সহজ কথায় বলতে গেলে কথার অর্থ হচ্ছে সৃষ্টি যার আদেশ তার বিধান তার আইন তার সৃষ্টি যার বিধান চলবে একমাত্র তার কাজেই বিধানের বিপরীতে সাংঘর্ষিক বিধান যারা প্রদান করছে তাদেরকে বর্জন করতে হবে সেই সমস্ত সাংঘর্ষিক বিধান প্রদানকারী ব্যক্তিরা হোক কোন সামাজিক নেতা কিংবা ধর্মীয় নেতা আল্লাহর আনুগত্যের বিপরীতে গিয়ে তাদেরকে আনুগত্য করার কোন সুযোগ আমাদের সামনে নেই কারণ সৃষ্টি যিনি করেছেন বিধান একমাত্র তারই চলতে পারে আদেশ নিষেধ একমাত্র তারই চলতে পারে আল্লাহ মহমতাল্লাহ বলছেন আল্লাহ আল্লাহুল খালকু আল আমরু তারই কাজ সৃষ্টি করা তারই কাজ আদেশ প্রদান করা জিনিয়াল আল খালিক তিনি হচ্ছেন প্রকৃত ইলাহ ইসমান এবং জমিনে কোন দ্বিতীয় খালিক নেই দ্বিতীয় সৃষ্টিকর্তা নেই আল্লাহ বলছেন তিনি আল্লাহ তিনি তোমাদের রব লা ইলাহা ইল্লা ইল্লাহুয়া তিনি ব্যতীত কোনো ইল্হ নেই এবং তিনি প্রত্যেকটি বিষয়ের সৃষ্টিকর্তা কাজেই তোমরা তারই ইবাদত করো ফাহবুদুহু তিনি ব্যতীত ইলাহ নেই কাজেই তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ সব শেষে আমরা আল্লাহ সুহামতাল কাছে দোয়া করছি আজকের পর্বে আমরা আল্লাহকে জানার চেষ্টা করলাম তৌফিক প্রদান করুন যেন আমরা তার এই সুমহান নাম নাম এবং বৈশিষ্ট্যকে বুঝতে পারি এই বিষয়গুলোকে সংরক্ষণ করতে পারি এবং তার আদেশের অনুগত থাকার মাধ্যমে তার ইবাদত করার মাধ্যমে যেন এই নামের বরত্ব ঘোষণা করতে পারি আল্লাহ মহম আলহামদুল والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء مصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك والصدد السيد মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু ডব্লু ডব্লু ডট মিডিয়ার মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডব্লু ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল ডবল ডবল